আনাস রদিয়াল তু আল্লাহতে বর্ণিত এক ব্যক্তি নাবী সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে তিনি বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছুই যোগাড় করতে পারেনি তবে আমি আল্লাহ ও তর রাসুলকে ভালোবাসি তখন তিনি বললেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো আনাস রদি আল্লাহ তু আল্লাহ বলেন নাবী সাল্লাহ আল্লাম এর এ কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হয়নি আনাজ রদি আল্লাহ তু বলেন আমি নবী সাল্লা সাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ও উমর আদিয়া তালাহনুকেও আশা করি তাদেরকে আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব, যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি